এবং কাছে রগনিত সংখ্য দর্শক ভাই বোনের প্রীতি শুভেচ্ছা মুবারক জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক আলোচনা আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআনের আইনায় জীবন গড়ার প্রয়াসে যারা আমাদের সঙ্গে শরিক হয়েছেন আল্লাহামের আল্লাহ আমাদের সবার জন্য নাজাতের জড়িয়া করে দেন আয়মিনিয়া রব্বাল আলমিন সম্মানিত ভাই বোনেরা সুরাত থেকে ধারাবাহিক আলোচনা আমাদের চলছে ইনশা আজকে এই আলোচনাকে আমরা কন্টিনিউ করব। আমাদের আলোচনা আজকে শুরু হবে সৌরাতুল হাজাবের বাস নাম্বার টোয়েন্টি থ্রি তেইশ নম্বর আয়াত থেকে আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে নেই এরপরে আমরা আলোচনা করি আউজুবিল্লাহ মিনু মিনি নৃজলু সদক মহদু আলই ফমিন হোম মং কদ নহু অমিন হোম ময়ং তির ইসিম্লাহ কেন রহিম মোমিনদের মধ্যে এমন মানুষ রয়েছে তারা আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছিল ওয়াদাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করেছে তাদের মধ্যে অনেকে এমন রয়েছে তারা তাদের জীবনকে পরিপূর্ণ করেছে শহীদ হয়ে গিয়েছে আর অনেক মানুষ রয়েছে যারা এখনো ওয়েট করছে অপেক্ষা করছে যাতে করে রবুল আলমিন আল্লাহ সত্যবাদী মানুষদেরকে তাদের সত্যবাদিতার কারণে তাদেরকে আল্লাহ চাইলে তাদের তওবাকে কবুলও করতে পারেন আর জেনে রাখো নিশ্চয়ই রবীন্দিন আল্লাহ তিনি গফুর রহিম তিনি মানুষের গুণাহকে মাফ করেন তিনি ক্ষমাবান তিনি দাতা এবং আল্লাহ। সম্মানিত ভাইরা আমার প্রিয় দর্শক ভাই ও বোনেরা যারা এই প্রোগ্রাম দেখছেন এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা কোরআনের প্রতিটা অক্ষরই গুরুত্বপূর্ণ কোরআন এর প্রতিটা আয়াত গুরুত্বপূর্ণ প্রতিটা আপনার লেটার নোক্তা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোরআন হলো এমন এক কোরআন আমি বলে থাকি এর থেকে ভালো তুলনা হয়তো আপনাদের কাছে আরো থাকবে এটা টেলিগ্রাফিক মধ্যে সিন্ধু আছে। ড্রপ ড্রপ বিগ এক বিন্দুর মধ্যে সিন্ধু লুকিয়ে আছে সুভান কোরআন এর ব্যাখ্যা করতে থাকলে দিন শেষ হয়ে যাবে রাত শেষ হয়ে যাবে কলম দিয়ে লিখতে থাকলে কলমগুলো বিকল হয়ে যাবে সব কালি শুকিয়ে যাবে এত ওয়াইড এত বিগ উই ক্যান নট ইমাজিন আমরা কল্পনাও করতে পারি না কোরআনের আলোচনা এত বড় আজকের যে আলোচনা এই আলোচনা হলো তাদের জন্য যারা তাদের জীবনকে বাজি রেখেছেন আর জীবন দিয়ে দিন কায়ে কাজ করেছেন জীবন শহীদের রক্তে হেসে ওঠে সেই দিন জীবন সার্থক হয়ে যায় ইফ ইউ আর ডাইজ এ শহীদ হিসেবে যে মরে তার মরণ হলো সব থেকে ভালো মরণ আর এই ওয়াদাকে পূরণ করেছেন কি ওয়াদা করেছিলেন আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিলেন কুল ইন্না সি ন মতো ধনী পরিবারের সন্তান ভেরি রিচ ফ্যামিলি হি কেম ফ্র সবকিছু কে আল্লাহর জন্য দিয়ে দিলেন ওষুধের ময়দানে যখন এর শরীরে এতটুকুন কাপড় নাই তাকে আমরা দাফন কাফন করব। আল্লাহ নবী বললেন দুঃখ না। তাকে দেরি করায় না আল্লাহর আল্লাহর জন্য তাকে দিয়ে দাও আর রসুল সাল আলহি ও তাদেরকে সান্তনা দিলে আয়াতলেন মিনাল মমিনদের মধ্যে এমন মানুষ রয়েছে তারা আল্লাহ করেছিলাম তার উপরে খুশি থাকবেন মুসাব চলে গেছেন জীবন দিয়ে গেছেন কিন্তু এই জীবন মরণ তার থেকে ভালো কারণ অনেকে মরেও জীবিত থাকে অনেকে জীবিত থেকেও কিন্তু মৃত্যু ইউ মে হ্যাভ ইউর লাইফ আর ডেডেন পিপুল আর ডেড সিল কারণ জীবন যদি আল্লাহর জন্য দেওয়া যায় জীবন যদি রসুলের জন্য দেওয়া যায় জীবন যদি ইসলামের জন্য দেওয়া যায় সেই জীবন সার্থক সাকসেসফুল লাইফ চলে গেলেন আনা সব নদর আনাসেবনু মালিকের চাষা চলে গেলেন এত ভাবে তার আঘাতে আর বিভিন্ন না তার বন তার লাশ ডেড আইডেন্টিফাই করে এবং আনাসবিন যখন চলে যান তখন তার একটা আঙ্গুল তার শরীরের পাশে এমন করে লাগানো ছিল ওই লাগানো অবস্থাতে ওইভাবেই তিনি চলে গিয়েছেন অনেক সময় আমি এক্সপ্লেন করি সেখানে গিয়ে অহুদের উপরের থেকে একটা ফ্লাড আসে ফ্লাড এসে শহীদদের যে গ্রেভিয়ার যে কবরের অংশগুলোকে নষ্ট করে দেয় ডিস্ট্রয় করে দেয় এর মধ্যে শহীদের লাশ ফ্রেশ বের হয়ে আসছে মনে হবে যেন গতকালকে দাফন করা হয়েছে আপনার আমার লাশ দাফন করার কয়েকদিনের মধ্যে এই মাটির সঙ্গে মিশে যায় শহীদদের লাশ আল্লাহ রব আলিন এটাও একটা অর্থ অনেক যারা আল্লাহর জন্য মারা যায় পিপল আর তাদেরকে তোমার মিরিত বলো না দেয়া যে তাদের বডিগুলো ফ্রেশ থাকে আফটার ফোরটি ইয়ার্স অহুদের এরিয়াতে ফ্রেশ পাওয়া গেল তখন সিদ্ধান্ত নেওয়া হলো যে এটাকে কি করা যায় তখন সেই সময় সিদ্ধান্ত নেওয়া হলো যে এই ডেড বডি এখানে না রেখে বাকিতে নিয়ে আসা হবে বাকিতে এনে আইন সহ আরো যাদের ডেড বডি যখন বের হয়ে পড়ে তাদেরকে এনে কবর দেওয়া হয় এই হলো তাদের ব্যাপারে আল্লাহ আয়াতের মধ্যে বলছেন এ ব্যাপারে আমাদের আরো অনেক কথা বলতে হবে সরিমোশনাল এব্যাপারে আমাদের অনেক কথা বলতে হবে ভাই বোনেরা কিন্তু আমাদের বিরতির সময় হলো আমাদের ব্রেক যাওয়ার সময় হলো উইল বিশাল সিং আফটার দ্য ব্রেক বিরতির পরে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা টেলিভিশনের সামনেই থাকুন আসসালাম সন্নাহ আলোকে आलोचना शुन्य धारा प्रोग्रामे सरल पते चोक रखन केवलम थ जापर्हान आल्ला पवित्र कुरने उल्लेख कर सकाल सार्लादे पीटी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 दायित्व देखुदा সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ওয়েলকাম করছে ভেরি টাচি আমরা খুবই হৃদয় স্পর্শী কথা বলছিলাম আসন শেষ করি আনাজ বিন নদরের ডেড বডি ৪০ বছর পরে ফ্রেশ পাওয়া যায় এত মোবারক পাওয়া যায় আল্লাহ করেছেন আর তাদের কথাই বলছেন মধ্যে এমন মানুষ রয়েছে আল্লাহর সঙ্গে যে ওয়াদা হয়েছিল আল্লাহর সঙ্গে যে আল্লাহ হয়েছিল তারা অক্ষরে অক্ষরে হান্ড্রেড ইন হান্ড্রেড পালন করেছে তারা পরিপূর্ণ করেছে এদের মধ্যে অনেকে আছে তারা জীবন দিয়ে চলে গিয়েছে জীবন দিয়েছে জীবন কে আর রাখে নাই আপনার আমার কাছে আপনার আমার জীবনের চেয়ে মূল্যবান তো আর কিছু নাই কিন্তু এই জীবনের মালিক আপনি না জীবনের মালিক আমিনা মালিক হলেন আল্লাহ আল্লাহ এই জানকে মালকে আমানত দিয়েছেন আপনার আমার কাছে আর আল্লাহ বলেছেন আল্লাহ থেকে জানাতের বিনিময়ে তাদের জানকে কিনে নিয়েছেন আল্লাহ রাস্তায় তারা লড়াই করে আর এটা হল আল্লাহ সুবাহ রাস্তায় তারা লড়াই করে মারে এবং মরে আল্লাহই ওয়াদা করেছেন তাওরাতের মধ্যে এবং কোরআনের মধ্যে আল্লাহর সঙ্গে যে বেচা কিনা করেছো এই বেচা কেনার সুসংবাদ গ্রহণ করো কি সুসংবাদ এটাই হলো সব থেকে বড় সফলতা এই দুনিয়াতে আপনি থাকবেন কয়দিন থাকবেন কত বছর থাকবেন এই থেকে কি লাভ হবে আপনার খবর তো আপনাকে যেতেই হবে পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ দিন মুছে দিবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা না দিস লাইফ ইজ নট মাই ইনোদা Real address. My real address is the grave. A, I am not sure that I will take my own refuge. I will take my own refuge. I will take my own refuge. Musab ibn Umair, an, Hamza ibn Abdulmutalib, an, Anas ibn Nadir, I will take my own refuge. I will take my own refuge. God, the world, will আপনারা জানেন স্ত্রীর সঙ্গে ঘুমাচ্ছিলেন গোসল ফরজ ছিল গোসল করার সময় হয় নাই আল্লাহ বান্দা আল্লাহ নব্বী সাহাবির চলে এসেছেন গোসল ছাড়া শহীদ হওয়ার পরে পাওয়া যায় না চিন্তা করোনা আল্লাহর ফেরেস্তারা তাকে গোসল দিচ্ছে গোসলের জন্য ফেরেস্তারা নিয়ে গেছে শহীদদেরকে সাধারণত গোসল দেওয়া হয় না কিন্তু হানজালার গোসল ফরজ ছিল আল্লাহ রব আলিন তার ফরজ গোসলকে বাকি রাখবেন না ফরজ গোসল দিয়েই তাকে কবরে নেওয়ার ব্যবস্থা করবেন আল্লাহ আল্লাহ আল্লাহ হাতেই সব। আমরা যদি আমাদের জীবনকে রাঙ্গাতে পারি আল্লাহকে যদি ভালোবাসতে পারি তাহলে আমাদের জীবনে আর কোনো দুঃখ থাকে না বেদনা থাকে না আমাদের জীবনে কোনো কষ্ট থাকে না আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে তাদের আর দুঃখ থাকতে পারে না আল্লাহ বলেছেন শিবগত্লাহ বিব্লাহ আল্লাহর রঙ্গে তোমরা রঙ্গিন হও ওন আহসনু মিন আল্লাহ আল্লাহ রঙের চেয়ে ভালো রঙ আর কারো হতে পারে না না পারে না যারা নিজের জীবনকে আল্লাহ করেছেন তারা হলেন করেছেন তারা হলেন মুসাহ এর মতন ত্যাগী অ্যাম্বাসডার আল্লাহর নবীর যারা নিজেদের জীবনকে আল্লাহ করেছেন তারা এই পৃথিবীতে যেমন সম্মান রাখেন ঠিক আখেরা তাদেরকে আল্লাহ সুভান মর্যাদা দান করেন আমার দর্শক ভাই বোনেরা দিয়ার ভিডার কাজে আসুন আজ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যদি আমরা সার্ভাইভ করি সাকসেস এটাকে আমার জীবনের জন্য কোন সফলতা নৌ এটা আপনার জীবনের সফলতার কোন মাপকাঠি নয় বরং কথা হলো আপনি শ্রীগালে মতো আপনি ফক্স মতো শত শত বছর বেঁচে থাকার জন্য আল্লাহ জন্য বাজি রাখতে হবে আমরা আমাদের জীবন যদি আল্লাহ চান তাহলে আল্লাহ রবীন্দ্র নিয়ে নিবেন আমরা দ্বিধাবোধ করি না যদি আল্লাহ আমাদেরকে কবুল করেন তাহলে তো আমরা তাহলে সফল কাম হয়ে দেখেন রবাহিন আল্লাহ কিন্তু সবাইকে কবুল করেন না সব সময় সবাইকে আল্লাহ আলমেন এমন কথা কিন্তু বলা যায় না কোনো অবস্থাতে বলা যায় না খালেদ বিনওয়ালিদের কথা আমরা জানি জানি না সবাই জানি খালেদ তিনি তো এত বড় বড় যুদ্ধ করলেন এত বড় বীর ছিলেন কিন্তু আল্লাহ তাকে স্বাভাবিক ভাবে তো শহীদ করেন নাই হয়তো তার মর্যাদা দিবেন বলতেন আমি আমার জীবনে একশো বা বেশি আর আমার শরীরের মধ্যে তীরের আঘাত পাথরের আঘাত কোনো না কোন কিছু আছে। আর আজকে আমি মরে যাই একটা জঙ্গলি গাধা জঙ্গলের কোন গাছের নিচে শুয়ে শুয়ে যেভাবে মারা যায় আমার মরণটা যেন সেইভাবে হয়ে যায় খালেদের নিয়াতের কারণে রদি আল্লাহ আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিবেন কিন্তু যেমন ভাবে জাফর কে আমরা চলে যেতে দেখেছি হানজালা জাফরকে আমরা যেতে দেখেছি এইভাবে তো দেখি নাই আমরা তারা জীবন দিয়েছিলেন এই জীবনের কারণেই আজ আমরা দিন পেয়েছি আল্লাহ রসুলের নিজের দান দান জীবন দিয়ে এই আয়াতের জন্য আল্লাহ রব আলিনা আমাদেরকে স্মরণ করাই দিচ্ছেন তারা হলেন ওই বীর পুরুষ আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছিলেন ওয়াদা কে তারা রক্ষা করেছেন আর তারা সত্যবাদুথফুল পিপল তাদের সত্যবাদী তার আল্লাহ অবশ্যই দিবেন তারা সবুজ হয়ে ঘুরবেন রোহ গুলো সবুজ পাখির মধ্যে তারা জান্নাতের যেখানে ঘুষে সেখানে তারা উড়ে বেড়াচ্ছে তার মধ্যে মোসাবো উঠছেন কোন সময় কবুল করেন না এজন্য আমাদের মধ্যে যেন নিফাকি না থাকে আমরা পরিপূর্ণভাবে জীবন দেওয়ার জন্য যেন প্রস্তুতি নেই এ কথাই রবাহ আলমিন আল্লাহ এই সুরাতের আর এই স্মরণ থেকে আমরা যেন আল্লাহর দিনের জন্য রেডি করি আল্লাহ সু আমাদেরকে কবুল করুন আবারও অন্য কোন এপিসোডে দেখা হবে আপনাদের সবার সাথে ইনশাআল্লাহ আসসালামাইকুমুল্লা লকার আপনার সম্পদ কে সুরক্ষিত না অর্থ পাঠাতে পারেন আপনার আর এফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রানোট আটচল্লিশ বার্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য IBAN: GBBANDOLOYD30963401024192 Short Code: 300083 SWIFT BIC Code: IBOBZBB22 টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peestv.tv Peestv মানবতার সমাধান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 আমার ধারাবাহিক দাস কিতাব দেখুন কিতাবুত্তাহিদ প্রতি রোববার মঙ্গলবার ও শুক্রবার রাত ১১টায় পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়